আসসালামু আলাইকুম ও বাদ সমস্ত দর্শক আপনারা যে যেখান থেকে পিস বাংলার বাংলার দর্শ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে দোয়া জানাচ্ছি আল্লাহ তালা জন্য আমাদের সকলের এলেমের এই মাজলিসটা কবুল করে নেন দর্শক আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি তাসকে এ প্রসঙ্গে আলোচনা করছিলাম কোরআন করিম তেলাওয়াত অনুধাবন এবং সন্তানদের কোরআন শেখানোর গুরুত্ব আমরা দেখলাম আল্লাহ রসুল সাল আলিয়াম বলছেন যদি কোনো পিতামাতা তার সন্তানকে কোরআন শেখান কোরআন পাঠ করে শিক্ষা করে কোরআন অনুযায়ী আবুল করে তাহলে ওই পিতা মাতার মর্যাদা কেয়ামতের দিন অনেক বেশি হবে আমরা এই ব্যাপারে সচেতন হই আমাদের সন্তানদেরকে পার্থিব শিক্ষা অবশ্যই দেব দুনিয়ায় যেন তারা স্বাবলম্বী হতে পারে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এজন্য যত শিক্ষা প্রয়োজন আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই চেষ্টা যেন আমাদেরকে কোরআন বিমুখ না করে সবচেয়ে আগে তো তাদের ইমানের শিক্ষা দেওয়া কারণ আমার সন্তান দীর্ঘজীবী হতে পারে স্বল্পজীবী হতে পারে অনেক চেষ্টার পরও ভালো লেখাপড়া শিখতে পারে নাও পারে বড় হতে পারে নাও পারে কিন্তু তাকে দুনিয়াতে মুসলমান হয়ে বেঁচে থাকতে হবে আখেরাতে তাকে আল্লাহ তালা দরবারে আমারই সাথে উঠতে হবে আখেরাতে আমাকে এবং তাকে জান্নাত পেতে হবে এই চিন্তা তো আমাদের মন থেকে কখনো দূর হলে হবে না আর জন্য বড় পথ হল সন্তানদেরকে কোরআন শেখানো কোরআনকে আল্লাহ সহজ করেছেন আপনার সন্তানকে কোরআন শেখান সহজেই সে শিখতে পারবে আমরা অনেকে কোরআন শেখানোর জন্য বাড়িতে গৃহ শিক্ষক রেখে কোরআন শিক্ষা দিই এইভাবে সন্তানদের কোরআন শিক্ষা হয় না কারণ বাড়িতে অন্যান্য পড়ার চাপ একা পড়তে ভালো লাগে না কোরআন শিক্ষক তিনি সময় দিতে পারেন না আপনার সন্তানও তাকে সময় দিতে চায় না অবহেলায় চলে যায় সময় এটা নিয়ম নয় আপনার সন্তানকে কোরআন শেখানোর জন্য কিছু যদি না পারেন পাশে মসজিদে মক্তবে বিশ পঁচিশ তিরিশ জন ছাত্রর সাথে পড়তে দেন প্রত্যেক এলাকায় প্রতিটি গ্রামে মহল্লায় মসজিদে কোরআনের মক্তব্য হওয়া দরকার নিজেদের স্বার্থে নিজেদের সন্তানদেরকে কোরআন শেখানোর জন্য আপনি গৃহশিক্ষক রাখবেন যে টাকাই সবাই মিলে একজন খুব ভালো কোরআন পাঠ করতে পারেন শিক্ষাদান করতে পারেন যথাযথ সম্মানিসহ মসজিদে এখন দশটা পনেরোটা বিশটা সন্তানকে সে কোরআন শেখাবে তাহলে কোরআন ভালো করে শিখতে পারবে আরও ভালো হয় কোরআন কত সহজ আপনার সাত আট বছরের সন্তানকে যদি কোরআন শিখতে দেন ও মাত্র চার থেকে পাঁচ বছরে হাফেজ হয়ে যাবে এটা কোরআনের অলৌকিকত্ব এরপরে আপনি এক বছরের ভিতরেই তাকে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর পড়াশুনোর জন্য তৈরি করে ফেলতে পারবেন কারণ কোরআন হেবজ করতে যে রাত দিন পরিশ্রম করতে হয় এই পরিশ্রমে অভ্যস্ত একটা কিশোর এক দুই বছরে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করতে পারে কাজেই আপনার সন্তানকে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী পড়ার পরে হেফজতে দিলে তিন চার বছরে পাঁচ বছরে সর্বোচ্চ হাফেজ হয়ে যাবে এরপরে আবার থেকে সাধারণ শিক্ষায় পড়াতে পারবেন ও কোরআনের হাফেজ হলো কিছু কোরআন অল্প হল বুঝতে শিখল ওর ভিতরে কোরআন থাকবে ও কোনোদিনই কোরআন বিরোধী অমানুষ হতে পারবে না সময় তো দর্শক বর্তমানে আকাশ সংস্কৃতি গণমাধ্যমের মাধ্যমে আমাদের বাড়ির ভিতরে বিভিন্ন ভালো মন্দ প্রবেশ করেছে অনুপ্রবেশ করেছে আমরা ঠেকাতে পারবো না আমরা যদি আমাদের দেশের সমাজের নেতৃবৃন্দকে বলি আমাদের আকাশে বাতাসে কোনো জীবাণু থাকতে পারবে না রোগ ব্যাধি ঢুকতে পারবে না এটা তো সম্ভব নয় আমাদেরকে টিকা দিতে হবে রোগ প্রতিরোধের ব্যবস্থা রাখতে হবে আর সেটা হলো আমাদের সন্তানদের জন্য আলকর আন যদি আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে পারি অন্তত প্রতিদিন সালাতে যে কোরআন পড়ে এগুলো বুঝতে পারে আরও ভালো হয় যদি তাকে কোরআনের আলেম করতে পারি তাহলে অনেক কিছুই তাদের মনোজগতে প্রবেশ করবে কিন্তু তাদেরকে আক্রান্ত করতে পারবে না তাদেরকে ইমানের উপরে রেখে দেবে কাজেই আমরা সবাই চেষ্টা করব সন্তানদেরকে জাগতিক শিক্ষা দিলেও পাশাপাশি কোরআন শিক্ষা দেবো সম্ভব হলে কোরআনের হাফেজ করে এরপরে তাদেরকে অন্যান্য জাগতিক শিক্ষা দেব। কোরআনের হেফ তাদের মেধা বাড়িয়ে দেবে তাদের স্মৃতি বাড়িয়ে দেবে তাদের পড়াশুনোর শক্তি বাড়িয়ে দেবে তাদের এই যোগ্যতা দুনিয়া বিশিক্ষায় জাগতিক শিক্ষায়ও কাজে লাগবে যে ব্যক্তির সন্তান যে পিতামাতার সন্তান কোরআন গ্রহণ করবে কোরআন পাঠ করবে এলেম শিখবে কোরআন অনুযায়ী জীবন চালানোর চেষ্টা করবে তাদের মর্যাদা তো আমরা জানলাম রসোল্লা সাল ইসলামের বক্তব্য থেকে যে তার পিতামাতাকে আল্লাহ তালা নূরের মুকুট পরিয়ে দিবেন যার উজ্জ্বলতা সূর্যের আলোর চেয়েও ছড়িয়ে যাবে আর তাদেরকে সুন্দরতম পোশাক পরানো হবে এসব কিছু তাদের কর্মের জন্য নয় তাদের সন্তানের কোরআন পাঠ কোরআন গ্রহণের বিনিময়ে আর তাদের আমলের সব তো রয়েছে দর্শক কাজেই আমরা সবাই কোরআন কেন্দ্রিক হই কোরআনের অবহেলা না করি কোরআন তেলাওয়াত শিখি বিশুদ্ধ রসোলা সাল্লামের সন্না অনুযায়ী তেলাওয়াতের চেষ্টা করি কোরআন অনুধাবনের চেষ্টা করি কোরআন আমাদের সন্তানদেরকে শেখাই কোরআন হোক আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা কোরআনের মেজলিস করি এর পাশাপাশি দুনিয়া চলতে থাকবে আমরা কোরআনের মানুষ হব কোরআন আমাদের দুনিয়াতে আমাদের আত্মাগুলোকে পরিশুদ্ধ করবে আল্লাহর বেলায়ত নৈকট্য প্রেম মহব্বত বরকত আমাদেরকে দেবে কারণ কোরআনই তো মুবারক বরকতের উৎস তো কোরআন দর্শক আমরা অনেক সময় কোরআনের আয়াত টানিয়ে রেখে কোরআনের আয়াতুল কুরসি ঘরে টানিয়ে রেখে আমরা বরকতের আশা করি কি পাগলামই চিকিৎসক আপনাকে ব্যবস্থাপত্র দিয়েছেন আপনি ব্যবস্থাপত্র বাড়িতে টাঙিয়ে রাখলে রোগব্যাধি যাবে না আপনাকে ব্যবস্থাপত্র অনুযায়ী কর্ম করতে হবে কোরআন আল্লাহ তালা দিয়েছেন কোরআনের বরকত তিলাবাত করলে হবে আপনি পড়বেন এটা আবাদত এই এবাদতের বরকত আপনি পাবেন ঘরে টানিয়ে রাখলে আপনি বরকত পাবেন এটা ভুল চিন্তা সৌন্দর্যের জন্য কোরআনের আয়াত টাঙিয়ে রাখা এটা মুসলিমদের ঐতিহ্য সেটা ভিন্ন কথা কিন্তু বরকত হয় তেলাওয়াতে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় শয়তান চলে যায় কোরআনের আয়াত টাঙিয়ে রাখলে শয়তান চলে যায় না কাজেই আমরা কোরআন তেলাওয়াতের বরকত অর্জন করব। আমাদের বাড়িতে অনেক পরিবারে এখন অশান্তি হয় কোরআন অশান্তি দূর করতে পারে কোরআনের বরকত অশান্তি দূর করবে আপনি প্রতিদিন সন্তানদের নিয়ে শিশু কিশোর পিতা মাতা ছেলে মেয়ে সবাই একসাথে দশ থেকে বিশ পঁচিশ মিনিট কোরআন নিয়ে বসুন কয়েকটা আয়াত তেলাওয়াত করুন আয়াতের অর্থ পর্যালোচনা করুন এই কোরআন তেলাওয়াত একসাথে বসে আপনাদের ভিতরে শান্তি বরকতের সম্পর্ক তৈরি করবে কোরআনের বরকত আমাদের উপরে নাজিল হবে এভাবে কোরআন কেন্দ্রিক পরিবার করে তুলুন দেখবেন পরিবারের অশান্তি চলে গিয়েছে পরিবারের সম্প্রীতি পেয়েছে আল্লাহ তালা আমাদেরকে আমাদের পরিবারগুলোকে কোরআনের পরিবার বানিয়ে দিন আমিন দর্শক আমরা আগেই বলেছিলাম আত্মশুদ্ধির জন্য রসল আসাল্লাম ছিলেন। আর কোরআন এবং সুন্না এটা আত্মশুদ্ধির পথ আত্মশুদ্ধি হয় ফরজ এবং নফলের মাধ্যমে ফরজগুলোকে আল্লাহ দিয়েছেন কারণ আত্মশুদ্ধির জন্য ওগুলো ফরজ ওগুলো বাদ দিয়ে আত্মশুদ্ধি চেষ্টা করা আত্মপ্রবঞ্চনা দাবি করা প্রতারণা ফরজের পাশাপাশি নফলের মাধ্যমে আমাদের আত্মশুদ্ধিটা পূর্ণতা লাভ করে আর এজন্য সহজ কিছু মৌখিক আমলের কথা আমরা বললাম আল্লাহর জিকির সালাম। নফল জিকির আসকার কোরআন তেলাওয়াত তওবা ইস্তেকফফার আমরা আলোচনা করেছি এবার আমরা সহজ পালনীয় কিছু অন্তরের এবাদতের আলোচনা করব ইনশাআল্লাহ দর্শক অন্তরের তো কিছু আমূল রয়েছে আত্মারও তো কিছু কর্ম রয়েছে আপনার মুখ নড়ুক অথবা না নড়ুক আপনার অঙ্গ পতঙ্গ সঞ্চালিত হোক অথবা না হোক আপনার আত্মার দ্বারা অনেক কর্ম করতে পারেন যেগুলোতে পাপও আসতে পারে পুণ্যও আসতে পারে আত্মা ময়লা হতে পারে পরিশুদ্ধও হতে পারে আর আত্তাকে ময়লা থেকে পরিশুদ্ধতা অর্জন করতে সহজ কিছু কর্ম রয়েছে তার অন্যতম হলো মহাশাবাতফ নিজে নিজের হিসাব নেওয়া নিজেকে একটু পর্যবেক্ষণে রাখা নিজেকে ছিঁড়ে না দেওয়া আল্লাহ তালা কোরআন বলেছেন ইয়া ان الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون ترشد الله تعالى আমাদেরকে বললেন ইয়া ايুহাল্লাযিনা আমানু হে iman dargon he oi shokol manushera iman neso ittaqullah Allah shasti theke attorokkha koro আর প্রতিটি মানুষ যেন দেখে আগামীকালের জন্য কি পাঠাচ্ছে অর্থাৎ আমরা কি কর্ম করছি আগামীকালের জন্য এই সূর্য উদয়স্তের আগামীকাল নয় জীবনের আগামীকাল কেয়ামতের জন্য পরবর্তী জীবনের জন্য কি প্রেরণ করছি এটা দেখতে হবে প্রত্যেককে প্রতিদিন চিন্তা করতে হবে আবারও আল্লাহ বললেন আল্লাহকে ভয় করো কারণ তোমরা কি করছো আল্লাহ সব জানেন আর আত্মপর্যালোচনা আত্মপর্যবেক্ষণ না করলে কি হয় আল্লাহ পরের আয়াতে জানিয়ে দিলেন ওলাতা কোনো কাল্লাদাস আনসাহ আর ওদের মতো হো না যারা আল্লাহর কথা ভুলে গেল কাজেই আল্লাহ তাদেরকে তাদের কথা ভুল করিয়ে দিলেন সমাজের দর্শক এটা কেমন হলো আল্লাহকে ভুলে গেলে আমরা কিভাবে নিজের কথা ভুলে যাই খুবই সহজ ভাইয়েরা আমরা যখন আল্লাহর কথা ভুলে যাই আখেরাতের কথা ভুলে যাই আমরা তখন আমাদের মূল অস্তিত্বের কথাই ভুলে যাই কিভাবে আলোচনা করব ততক্ষণ আমাদের সাথে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 কারণ এটা আপনার অধিকার আর আমার দায়িত্ব আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবার দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম কিভাবে আল্লাহকে ভুলে গেলে আল্লাহ আমাদেরকে আমাদের কথাই ভুলিয়ে দেন আমরা মানুষ মানুষ প্রাণী জগৎ থেকে একটা ভিন্ন বৈশিষ্ট্য থাকে সেটা হল প্রাণীজগৎ ভবিষ্যৎ চিন্তা করতে পারে না আর আমরা মানুষেরা ভবিষ্যৎ চিন্তা করি আমরা যদি দেখি আমাদের যে কোনো বাজারে ঈদের বাজারে বা অন্য কোনো বাজারে কসাই তার খোয়ারের ভিতরে দশটা ছাগল রেখেছেন একটা ছাগলকে নিয়ে পাশে জবাই করেন বাকিদেরকে ঘাস দিয়ে যান খাওয়ার জন্য ওই ছাগলগুলো যতক্ষণ একটা ছাগল জবাই হয় তাকিয়ে দেখে কখনও কখনও ছাগলগুলোর চোখে পানি চলে আসে ছাগলের চিৎকার শেষ হয়ে গেছে গোস্ত কাটা শুরু হয়ে গেছে এই ছাগলগুলো ওই ঘাস নিয়ে মারামারি শুরু করে দেয় ঘাসগুলো খাওয়া নিয়ে ওরা নিজেরা নিজেরা প্রতিযোগিতা করতে থাকে কিন্তু কোনো মানুষ যদি এরকম হতো কল্পনা করুন দশজন মানুষকে একটা কোয়ারে রাখা হয়েছে একজন মানুষকে নিয়ে যে জবাই করা হচ্ছে বাকিদেরকে খুব দামি প্রিয় খাদ্য দেওয়া হয়েছে ওই মানুষগুলোকে খাবার খেতে পারবে যদি তাদেরকে নিশ্চয়তা দেওয়া হয় না আজকে আর তোমাদের জবাই করা হবে না অথবা দু চার দিন এক মাসের ভিতরেও তোমাদেরকে বের করা হবে না তবুও তারা খেতে পারবে না কারণ মানুষ ভবিষ্যৎ চিন্তা করে আমি খাবো আমাকে তো দু চার দিন পরে হয়তো মৃত্যুবরণ করতে হবে ইত্যাদি চিন্তাগুলো মানুষের থাকে আর এজন্যই প্রাণী জগৎ বর্তমান বোঝে তারা ভবিষ্যৎ অনুধাবন করে না কাজেই কোনো মানুষ যখন আল্লাহ তাল্লার কথা ভুলে যায় সে তার ভবিষ্যৎ ভুলে যায় সে বর্তমানকে নিয়ে মেতে ওঠে সে পশুর মতো হয়ে যায় পশুর চেয়েও খারাপ হয়ে যায় কিভাবে পশু ভবিষ্যৎ বোঝে না আর এজন্যই পশুর ভিতরে আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘনের কোনো ক্ষমতা দেননি প্রতিটি প্রাণী তার শরীয়ত মেনে চলে আল্লাহর বিধান মেনে চলে প্রতিটি প্রাণী প্রতিটি সৃষ্টি মুসলমান আল্লাহ তাল্লাহার কাছে অনুগত হয়েছে আত্মসমর্পণ করেছে আর এজন্যই তো প্রাণী জগতে কোনো পুলিশ লাগে না দারোগা লাগে না আইন লাগে না জেল লাগে না প্রতিটি প্রাণী তার নিজের নিয়মে চলে কোন প্রাণী প্রাণ ধারণ আত্মরক্ষার প্রয়োজন ছাড়া কাউকে হত্যা করে না খাদ্য নষ্ট করে না কোনো প্রাণী প্রজননের প্রয়োজন ছাড়া অশালীনতায় লিপ্ত হয় না প্রাণী জগৎকে আল্লাহ যে নিয়ম দিয়েছেন তাদের ভিতরে যে সরিয়া দিয়েছেন এটা তারা মেনে চলে এর বাইরে তারা যেতে পারে না আর এজন্যই তো কোনো প্রাণী বিশ্বাসঘাতকতা করে না কোনো প্রাণী তার নিয়ম লঙ্ঘন করে না কিন্তু মানুষকে আল্লাহ ভবিষ্যতের চেতনা দিয়েছেন আর তাই তার ভিতরে আরেকটা ক্ষমতা দিয়েছেন আল্লাহর বিধান পালন বা লঙ্ঘন তোমার বিবেক অনুসারে করতে পারো তাই কোন মানুষ যখন ভবিষ্যৎ ভুলে যায় ভবিষ্যতের চিন্তা করে না বর্তমান নিয়ে মেতে ওঠে বর্তমানে খুশি হলে ফুর্তি অহংকারে লিপ্ত হয় বর্তমানে কষ্ট হলে হাওতা করে এই বর্তমান কেন্দ্রিক মানুষটা আর মহা অন্যায় করে আল্লাহর বিধান লঙ্ঘন করে সে পশু নয় পশুর চেয়েও খারাপ হয়ে যায় নিজেকে ভুলে যায় নিজের ভবিষ্যৎ ভুলে যায় বর্তমান নিয়ে ওঠে নিজের দুনিয়ার ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে নিজের আখেরাতের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে কিভাবে যুবক যখন যৌবনকে নিয়ে ভাবে জীবনকে নিয়ে ভাবে না যৌবনের উচ্ছ্বলতায় জীবনকে ক্ষতিগ্রস্ত করে মানুষ যখন নগদ সম্পদের লোভে ভবিষ্যতের বিচার ভবিষ্যতের বিবেক ভবিষ্যতের আইন ভবিষ্যতে আল্লাহর শাস্তির কথা ভুলে যায় তখন দুর্নীতিতে লিপ্ত হয় সে নিজেকে ক্ষতিগ্রস্ত করে আর এভাবেই মানুষ যখন আল্লাহকে ভুলে যায় আল্লাহ তার ভিতরে তার নিজের চেতনা লুপ্ত করে দেন সে পশুর চেয়েও খারাপ হয়ে যায় আর এদের ব্যাপারেই আল্লাহ তালা কোরআন করিমত্র বলেছেন আল জিন বিহা বিহা। অনেক মানুষ অনেক জিন আছে যাদের পরিণতি যাহান নাম কারণ তাদের হৃদয় আছে কিন্তু তারা অনুভব করে না অর্থাৎ বর্তমানকে নিয়ে মেতে থাকে ভবিষ্যৎ আমি এটা করছি এর পরিণতি কি হবে এর পরে কি হবে আমার শেষ জীবন কি হবে আমার আখেরাত কি হবে এটা নিয়ে চিন্তা করে না অলহম আইন উল্লায় বুঝছে রৌনা বিহা তাদের চোখ আছে কিন্তু দেখে না দেখে পশুর মতো বর্তমান দেখে ভবিষ্যৎ দেখে না বর্তমানে কেউ মারা যায় মনে কষ্ট পায় কিন্তু আমাকেও একদিন এই পরিণতি দিতে হবে এটা চিন্তা করে না সে শুধু পশুর মতো বর্তমান দেখে ভবিষ্যৎ দেখে না অলহম আজান উল্লা এসমা অউনা বিহা তাদের রয়েছে কান কিন্তু শোনে না শোনে পশুর মতো শোনে পশুকে ডাকলে যেমন শোনে বোঝে অনুধাবন করে কিন্তু এটাকে নিয়ে সে চিন্তা করে না হৃদয় নাড়াই না অতীত এবং ভবিষ্যৎকে মিলিয়ে দেখে না আর এই ধরনের মানুষেরাই পশুর মতো বরং তারা পশুর চেয়েও খারাপ এরা হল অসতর্ক সমানিত দর্শক কাজেই আমরা যখন আল্লাহর কথা ভুলে যাই ভবিষ্যতের কথা ভুলে যাই বর্তমানকে নিয়ে মেতে উঠি তখন আল্লাহ আমাদেরকে আমাদের কথা ভুল করে দেন আমাদের দুনিয়া ক্ষতিগ্রস্ত হয় আমাদের পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হয় আমাদের আখেরা ধ্বংস হয়ে যায় আর এই জন্যই তো আল্লাহ তালা বলছেন কালকের জন্য কী করছো ওটা দেখো তোমার দুনিয়ার কাল আর তোমার অনন্ত আখেরাতের জীবনের জন্য তুমি কি সঞ্চয় করছো প্রতিদিন হিসাব করে দেখো সমাধি দর্শক আমাদেরকে হিসাব করতে হবে আমরা কত হিসাব করি টাকা পয়সার কত পরিকল্পনা গ্রহণ করি দুনিয়ার কিন্তু আল্লাহর কাছে কি জমা করলাম এই হিসাব আমরা করতে ব্যর্থ হই আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম অন্য একটা হাদিসে আসছে বুদ্ধিমান তো ব্যক্তি যে ব্যক্তি নিজে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কর্ম করতে থাকে এ ব্যাপারে মোস্তাদা হাকেমে কেমে একটা সহি হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্ল সাহাবি আব্দুল্লাবিনা অমর রাদি আল্লাহ তালা আনহু বলছেন কিন্তু আশেরা আশারাতিন ফি মসজিদে রসুল্লাহি সাল আলি আসাল্লাম আমি রসুল্লাহ সাল আলহিম এর মসজিদে মসজিদে নবীতে জনের একজন ছিলাম আবু বকর অমর উসমান বয়স্ক সাহাবিরা ছিলেন আমি যুবক আব্দুল আবদুল্লাবনা অমর আবনুল খাত্তাব তখন কিশোর কেবল বারো তেরো পনেরো ষোলো এই বয়সেই ষোলো সতেরো বছরের যুবক ছিলেন এই বয়সেই তিনি দিনের জন্য রসুল্লাহ সাল্লামের সাহসের বসেছিলেন স্বভাবত সালাতের সময় নয় সালাতের সময় হতে তো দশজন থাকতেন না সালাদ ছাড়া অন্যান্য সময় রসুল্লাহ সাল্লাম মসজিদে বসে দিনের আলোচনা করতেন সেই সময়ে তিনিও ছিলেন এক যুবক আসলেন যুবক যুবকদের ভিতরে জীবনকে পরিবর্তনের আবেগ ভালো হওয়ার আবেগ ভালো করার আবেগ কিভাবে মডেল রাখবে তারা তো মডেল পেয়ে গিয়েছিলেন মোহাম্মদ রসোল্লাহ সাল্লামকে তাই যুবক এসেছে রসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করতে ইয়া রসুলাল্লাহ হে আল্লাহ রসুল মোমেনদের ভিতরে সবচেয়ে ভালো উত্তম মোমেনকে আল্লাহ রসুল সাল্লাহ আসালাম উত্তর করলেন আহসানহুম হুলকান যার আচরণ ব্যবহার মানুষের সাথে ব্যবহার আচরণ সবচেয়ে ভালো মোমেনদের ভিতরে সেই ব্যক্তি শ্রেষ্ঠ সময় দর্শক যুবকের ইচ্ছা কি শ্রেষ্ঠ মোমেন হওয়া কি গুণ অর্জন করলে শ্রেষ্ঠ মোমেন হয় তার রসুল্লাহ সাল্লাহ আসালাম জানালেন এরপর ওই যুবক আবারও প্রশ্ন করছে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কর্ম করে এই তো বুদ্ধিমান বুদ্ধিমান কে যে ব্যক্তি ঘরে বিশ মন ধান উঠেছে সব খেয়ে না যে বিশ ভিতরে দশ মন বারো মন খায় আর পরবর্তী বছরে আবার জমিতে ফসল ফলানোর জন্য কিছু রেখে দেয় পরের বছরের চিন্তা করে আমরা অনেক সময় চিন্তা করি নগদ যাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দর্শক এটা আসলে কবিরা আমাদেরকে ভুল বুঝাতে চেষ্টা করেছেন আমরা কেউ নগদ চাই না কাউকে যদি বলা হয় প্রতিদিন দৈনিক ভিত্তিতে তুমি চাকরি করবে নাকি মাসিক ভিত্তিতে স্থায়ী চাকরি করবে আমরা দৈনিক বেতন চাবো না মাসিক বেতন চাইব যদি কাউকে বলা হয় তুমি প্রতি মাসের বোনাস প্রতি মাসে নিয়ে যাবে না চাকরি শেষে এক বেরে অনেক করে নেবে আমরা কেউ নগদ চাইবো না বাকি চাইবো যদি কাউকে বলা হয় প্রচণ্ড দুর্ভিক্ষ অভাব আছে ঘরে ধান আছে কয়েক মন ধান ঘরে জমা করা আছে আগামী বছরে জমিনে চেটানোর জন্য কেউ যদি বলে আরে নগদ খেয়ে এনে পরের বছরের চিন্তা পরের বছর করা যাবে তিনি কখনোই রাজি হবেন না আসলে ভাই আমরা জানি নগদ সব নয় নগদ অনেক সময় বাকির চেয়ে অনেক খারাপ হয় বাকির জন্য নগদকে বর্জন করতে হয় নগদ কষ্ট পরবর্তী সুখের জন্য গ্রহণ করতে হয় তাই তো ছাত্র নগদ কষ্ট বরণ করে নেয় বাকি সুন্দর ফলাফলের জন্য কাজেই যে ব্যক্তি বাকির চিন্তা না করে শুধু নগদের চিন্তা করে ও তো ওই পশুদের মতো যে ভবিষ্যৎ চিন্তা করতে পারে না দর্শক কাজেই আমাদেরকে মৃত্যুর পরের জন্য চিন্তা করতে হবে মৃত্যুর পরের দিনের জন্য কর্ম করতে হবে নিজেদের হিসাব নিতে হবে প্রতিদিন আমাদের খুঁটিনাটি দেখতে হবে আর সাহাবে কেরাম এরকম দেখতেন নিজেরা নিজেদের পর্যালোচনা করতেন হানজালা আল ওসঈদি রদি আল্লাহ তালহু রসুল্লাহামের একজন সাহাবি এবং ওহি লেখক ছিলেন একদিন তার সাথে আবু বকর রদে আল্লাহ তাল আনহুর দেখা আবু হানজালা কেমন আছেন হানজালা বললেন না ফাঁকা হানজালা হানজালা তো মুনাফিক হয়ে গেছে আবু বকর অবাক হয়ে গেলেন রদি আল্লাহ তাল আনহু সেটা কী করে সম্ভব তিনি বললেন عندما نكون عند رسول الله صلى الله عليه وسلم ويذكرنا بالنار والجنة فكأن راء عين فاذا خرجنا منه وعافسنا الازواج والاولاد والضيعات نسينا كثيرا من امره جكن رسول الله صلى الله عليه وسلم الكসে بوশ থাকি উনি আমাদেরকে উপদেশ দেন জান্নাতের কথা বলেন জাহান্নামের কথা বলেন তখন মনে হয় কিন্তু যখন বেরিয়ে এসে স্ত্রীদের সঙ্গদি দিই সন্তানদের সঙ্গ দিই ব্যবসা বাণিজ্য দোকানপাট জমা জমি নিয়ে ব্যস্ত হয়ে যায় অনেক কিছু অন্তর থেকে সরে যায় আমরা দুনিয়ামুখী হয়ে যায়। আমার তো মনে হয় আমি মুনাফেক হয়ে গেছি আবু বকার তাল বললেন আমরাও তো একই অবস্থা দেখি রসোল্ল্লা সাল্লামের কাছে থাকলে যে ইমান থাকে সরে আসলে সংসারিক কাজে গেলে তো ওরকম হয় না তাহলে তো বিষয়টা জানা দরকার রসোল্লাহ সাল্লাহ আসালামের কাছ থেকে আবু বাকর এবং হানজলা রাহতালা আনহুম আজমাইন রসোল্লা সাল আলী আসসালামের কাছে আসলেন এই সে হানজালা বলেন ইহা রসল্লাহ আলীহলাম না ফাঁকা হানজালা তো হয়ে গেছে রসোল্লা প্রশ্ন করলেন কীভাবে ওই উত্তরই দিলেন আমরা যখন আপনার কাছে থাকি আপনি যখন জান্নাত জাহান্নামের কথা বলেন মনে হয় আমরা সব কিছু দেখছি কিন্তু যখন আমরা বাড়িতে যাই তখন অনেক কিছু ভুল হয়ে যায় দর্শক হাদিসটা এ পর্বে আর শেষ করা হলো না সময় আমাদের আর হাতে নেই পরবর্তী পর্বে ইনশাল্লাহ আমরা হাদিসটা আলোচনা করব আল্লাহ তালা আমাদের ততদিন ভালো রাখুন ও সাল আল মোহাম্মদিন নবীল উমি ও আল্লাহ আলহি ও আসহাবি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমাতাল্লাহি সহায়ক হিসাবে ওর আন হবে। এই বিষয়গুলো আলোচিত হয়েছে রুমুলকোর আন শিরোনামে রলুমুল কোরআন শুনতে ও দেখতে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 জানতে হলে দেখুন ইসলামী প্রতি সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে कुरानूलानुरा दी जाए रिटर्न पात गुण बसि व्यासायिक भाषा